জুবৈর ইবনু মুম রদেলাহ তালান্ন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেন আমার পাঁচটি প্রসিদ্ধ নাম রয়েছে আমি মুহাম্মদ আমি আহমদ আমি আল মাহি আমার দ্বারা আল্লাহ কুফর ও শিরকে নিশ্চিন্ন করে দিবেন। আমি আল হাসির আমার চারপাশে মানব জাতিকে একত্রিত করা হবে আমি আল আকিব সর্বশেষে আগমনকারী